الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أن تسناه من سيئات آلنا من يهد الله فلا مذلله ومن يزلله فلا حاديله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ولا له ولا يتقله ولا نضله ولا حد له ولا عدل ولا له ولا مثله ولا مثل وان اشهد ان لا اله الا الله و تنادانا وحبيبا لنا وحبيبا ربنا و طبيبا وتبيب قلوبنا مولانا ومولانا محمدا اعبده ورسوله الذي ارساله الى الناس فتبشيرون ونذير সোছোকোন িলার ভারা গসেরা মোনোন্কো সল্লা পাালা আলেে মালা আলেছে মালা আলেকো এসাপি স্ছোয়্ন্ছো আলোপার আলেছো আল� أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد কমা আলি সই দিন মহাম্মদালা আলি সই দিন মহাম্মদ কমা বারফালা মহান আল্লাহ রব্দুল্লাহ আলমের দরবারে লক্ষ্য করেছি প্রে আদায় করছি যিনি আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার কৌপিদান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন একিমের অবণিত আয়াত থেকে একটি আয়াত এবং হুজুরফাদ আলহি ওসাল্লামের বহু হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমাফিক तेलवत्कृत आया से आल्लाबीन एसा करें तुम्हारे मत पे जुड़ी शुक्रियादाय करो तुम्हारे न्यामक के बृदि देव पक्षानर न्याम पे जो नास करो आल्लाह तुम्हे नयामक के छी नहीं जाओ तुम्हे जो हमारों के कठिन कठिन आजबर व्यवस्था रल्लाह रब्दुल आलमीर दे अगुणित नामक আমরা বুক করতেছি আল্লাহের নেয়ামত ভিতরে আমরা সকলেই ডুবে আছি অপরন্ত নিয়ামতির ভিতরে পুরানিকারিমি আল্লাহ হরবুলাল আমি নেশাদ করেনা ইব্রাহিম আল্লাহ বলে হে আমার বন্দারা তোমরা যদি আমার নেয়ামতকে গণনা করো তাহলে গনে শেষ করতে পারবে না অগণিত ন্যামতে অপুরন্ত অগণিত নিয়ামতা আমরা সকলেই ডুবে আছি অস্বীকার করার কোনো সুযোগ নেই বেশে গমে সকলেই আমরা আল্লাহাকের দেওয়া নিয়ামতের ভিতরে ডুবে আছি আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে মানুষ বানিয়েছেন এটাও আল্লাহাকের বড় একটি দয় আর মায়া যদি আমাদেরকে আল্লাহাক গাদা বানাইতেন গাদা তাহলে আমাদের দ্বারা মানুষ বোঝা টাইম বোঝা যদি আল্লাহ হব্বুল আলমিন আমাদেরকে বানর বানাইতেন তাহলে আমাদেরকে মানুষ বাড়িয়ে বাড়িয়ে নিয়ে খেলা দেখাইত নাচ দেখাইত আমাদেরকে দিয়ে কিন্তু আল্লাহ আমাদেরকে দাদা বানান নাই বানর বানান নাই কুকুর শুকুর বানান নাই শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকার ইনসান বানিয়েছেন তাই আল্লাহ রুমি রহমতুল্লাহে আলাই বলেন আদেমিয়ত দাদা ইম্মা কর্তা করু বানিয়েছ আল্লাহ মানুষের ভিতরে আবার হাজারো জাতি আল্লাহা সৃষ্টি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এভাবে মুসলমান এটা একটা জাতি আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে মুসলমান বানিয়েছেন যদি আমাদের কাউকে আল্লাহ হিন্দুর ঘরে আমাদের জন্ম হতো তাহলে আমরা হিন্দুই থেকে যেতাম খ্রিস্টানের ঘরে জন্ম হলে খ্রিস্টান আমরা থেকে যেতাম বৌদ্ধর ঘরে জন্ম হলে আমরা বৌদ্ধই থেকে যেতাম খুব কম লোকে এমন আছে দুনিয়াতে যে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম এসেছে বৌদ্ধ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম এসেছে খুব কম মানুষ একবার রেয়ার খুব কম পাওয়া তো ভাই আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন মানুষের ভিতরে মুসলমান বানিয়েছেন অথচ আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহর দরবারে কেহুই দরখাস্ত করি না যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে পাঠান দরখাস্ত করেছি কেহই করি নাই মানাবু দোবুধ লুৎপে তুনা গুপ্তা এমানু আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ আল্লাহাগের কাছে দরখাস্ত করি না যে আমাদেরকে মানুষ বানিয়ে পাঠান আবার মানুষের ভিতরে আমাদেরকে মুসলমান বানিয়ে পাঠান এও কেউ দরখাস্ত করি না এই ব্যাপারে কিন্তু আল্লাহ এহতান করেছেন আমাদের উপর দয়া করেছেন মায়া করেছেন আমাদেরকে মানুষ বানিয়ে আবার মুসলমান বানিয়ে তাই আমরা আল্লাহর নিয়ামতের সুপ্রিয় আদায় করা দরকার শুক্রে নিয়ামত ন্যামতুনা জালুদ্দিন বলেন যদি নিয়ামতে শুক্রিয়া তাই কর তোমার নিয়ামত বেড়ে যাবে নিয়ামত না শুকরি করলে নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবে শুকরে নামত হায় তু চন্দাকে নামত হায় তু উজরে তোক সিরা তেমা চন্দাকে তোক সিরা দেমা তা আমার ভাইরা এক নাম্বার শকর কি আল্লাহাক আমাদেরকে মানুষ বানিয়ে মুসলমান হওয়ার প্রকিট দান করেছেন দ্বিতীয় নাম্বার আল্লাফাক আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ বানিয়েছেন আমাদের হাত সুস্থ পাও সুস্থ চক্ষু সুস্থ আমাদের যদি আল্লাহাক আমাদেরকে বিকলাঙ্গ করে পাঠাতেন দুনিয়াতে আমাদের কিছুই করার ছিল না অন্ধ বানিয়ে পাঠাইতেন কিছুই করার ছিল না ল্যাংড়া বানিয়ে পাঠাইতেন কিছুই করার ছিল না কিন্তু আল্লাপাক আমাদেরকে কে সুস্থ অঙ্গ সুস্থতার সাথে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এটাও আল্লাহাকে একটি বড় নেরামত আপনাকে যদি কেউ বলে যে আপনাকে এক লক্ষ টাকা তোমাকে এক লক্ষ টাকা দিব তোমার উভয়টি হাত আমাকে দিয়ে দাও আপনি কখনো রাজি হবেন না যে তোমার দুটি চক্ষু আমাকে দিয়ে দাও তোমাকে দুই লক্ষ টাকা দিব তোমার দুটি পাও আমাকে দিয়ে দাও তোমাকে পাঁচ লক্ষ টাকা দিব যদি আপনাকে এভাবে কেউ বলে আপনাকে দিতে রাজি হবেন তখনও কখনো আপনি রাজি হবেন না তাহলে এত দামি সম্পদ আল্লাহাক আমাকে দিয়েছেন যেটা আমি চাই নাই চোখ আমি চাই নাই পাও আমি চাই নাই না চাওয়া ছাড়াই আল্লাহাক এবং আমাদেরকে দিয়েছেন আরো একটি আল্লাহর বড় ন্যামত আল্লাফাক আকল জ্ঞান বিবেক বিবেকবান বানিয়েছেন আমাদেরকে আকল দান করেছেন এটাও আল্লাহাকে অগণিত সবচেয়ে বড় ন্যায়ামত আল্লা পাখের আল্লাহ আকল দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যদি আমাদেরকে ব্যাকল বানিয়ে ফাটাইতেন কিছুই করার ছিল না পাগল বানিয়ে ফাটাইতেন কিছুই করার ছিল না পাগলাগারোতে গিয়ে আমরা পড়ে থাকতাম বছর দু বছর মাসকে মাস কি লাভ আমাদের কিন্তু আল্লাপ আমাদেরকে আকল দান করিয়েছেন এই আমরা সরবাবস্থায় সব সময় আমরা আল্লাহ পাকে ন্যায়ামতের সুত্রিয়া দেখা করতে হবে সহি হাদিজ বোফারি সরবির মধ্যে আছে বোন তিন তিনজন লোক একজন ছিল কুষ্ঠরোগী আক্রান্ত পুষ্ঠরুবি আরেকজন ছিল টাক টাক তো ছিলেন আপনারা যার মাথায় চুল গোতায় না তাকে টাকওয়ালা বলা হয় টাক টাকু তিন নাম্বার অন্ধ জন লোক ছিল একজন ছিল কুষ্টরুবি আরেকজন ছিল টাকু আরেকজন ছিল অন্ধ আল্লাফাকে তিনজনকে পরীক্ষা করার জন্য একজন ফিরিস্টা পাঠাইলেন সর্বপ্রথম ফিরেস্টা কুষ্ঠ কাছে এসে বলছে তুমি কি চাও। তখন সেই কেঁদে উঠেছে আর বলতেছে ভাই কুষ্ঠর আক্রান্ত আমি আমার শরীর উঁচু নিচু চামড়াগুলো উঁচু নিচু চামড়া থেকে দুর্গন্ধ বের হয় মানুষ আমার কাছে আসে না দুর্গন্ধের কারণে যদি আমাকে আল্লাহা সুস্থ করে দেন আমি সুস্থ হওয়াটাই চাই তখন ফেরিস্তা তার শরীর উপর হাত গুলিয়ে দিয়েছেন হাতিয়ে দেওয়ার সাথে সাথে ওই লোকটা সুস্থ হয়ে গেছে তুমি আমাকে একটা উষ্টি দাও উঠনি পুষ্টি দাও আমাকে তখন ফেরিস্তা তাকে একটি মাদি একটি উষ্টি গর্ভবতী তারপরে বাচ্চা গর্ভবতী একটি উষ্টি তাকে দান করেছে এবং বরকতরে দোয়া করে দিয়েছে যে ইনশাল্লাহ এটা থেকে বরকত হবে সেতু ছিল গর্ভবতী তার থেকে আরো একটি ওট জন্ম নিল এবার হইতে হইতে হাজার হাজার ওট তার আন্ডার এখন সে সবগুলোর মালিক ফেরা দিয়েছে একটি উষ্টি এ থেকে বের হয়ে প্রজন্ম অনেক হয়ে গেছে আসলো টাকুর কাছে তুমি কি চাও তো আমাকে আল্লাহ মাথায় চুল দেন নাই যার কারণে মানুষ আমাকে গিনে করে সুযোগ ফেলে মাথা পড়ায় টোকা দেয় মাঝে মাঝে জিজ্ঞেস করলো কি সম্পদ চাও সে বললো আমি একটি গাবি চাই গাভি ফেরিস একটি গাভি দিয়েছে সেই যে গাবিটাও ছিল গর্ভবতী এবং বরকতর দোয়া করে দিছে এই গাবি থেকে আরো গামী বের হয়েছে এবার হইতে হইতে অনেক গরু গামী তার আন্ডারে চলে আসছে সে অনেক সম্পদের মালিক আসলো অন্ধর কাছে তুমি কি চাও কি চাই সেটা তো বুঝে না লাখ হবে আমাকে অন্ধ বানিয়েছে আমি দুনিয়ার চারচিক নাজ নেয়ামত লাল রকম সাদা রকম এগুলো আমি দেখি না আর সর্বশেষ যে বড় নামক থেকে আমি বঞ্চিত সেটা হচ্ছে হাদিছে নাকি আছে মায়ের চেহারার দিকে তাকাইলে একটি কবুল হব উমরার খাব পাওয়া যায় কিন্তু আল্লাহ আমাকে অন্ধ বানানোর কারণে আমি আমার মায়ের চেহারাটুকু দেখতে পারি না ফেরিসটা তার চকুর উপর হাত বুলিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে তার দৃষ্টির শক্তি ফিরে আসতে বলছে এখন কি চাও তুমি কি সম্পদ চাও সে বলছে আমি একটি বকরি চাই বকরি তাকে একটি মাদি বকরি দিয়েছেন এবং সেটাও ছিল গর্ভবতী বরকতে দোয়া করেছেন এই বকরি থেকে আরো হাজারো বকরি বেরিয়ে আসত অনেক বকরির মালিক তিনজন মোটামুটি একজন মালিক কিসের ওঁট নেই অনেক ওটের মালিক আরেকজন অনেক গরুর মালিক আরেকজন অনেক ছাগলের মালিক নিয়ামক বুক করতেছে বুক করতেছে আল্লাপাত পরীক্ষা করার জন্য আবার ওই পূর্বের ফেরিস তারাকে পাঠাচ্ছে তার কাছে এই ধারাবাহিকভাবে তিনজনের কাছে ফেরিসটা মানুষ সেজে পুষ্টিওয়ালার কাছে যার অনেকগুলো ওট তার কাছে সে বলতেছে ভাই আমি একজন অসহায় নিঃশ মেসকিন মানুষ সফরের মালসামান আমার শেষ গিয়েছে তুমি যদি দয়া করে আমাকে একটি ওট দাও ওইখান থেকে তাহলে আমি অন্তত আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো যদি কিছু টাকা দাও আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো আমার উপকারটি তুমি করো তুমি তো এক সময় কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলে কিন্তু আল্লাপাক মেহরবানি করে তোমার শরীরের চামড়া তোমাকে উষ্ণ রোগ থেকে পরিত্রাণ দিয়ে এই সম্পদগুলো তোমাকে দিয়েছে তখন সে রেগে উঠে বলতেছে কি বল তুমি আল্লাহ আল্লাহকে আমাকে সম্পদ দিয়েছে এগুলো আমি পত্রিক ভাবে মালিক আমার বাপ দাদারা অনেক টাকা পয়সা ওলা ছিল আমি অনেক ওর থেকে পত্রিক ভাবে বংশানুক্রমে আমি এত সম্পদের মালিক হচ্ছি তুমি কি বলো আল্লাহ আমাকে এই সম্পদগুলো দিয়েছে তুমি বলছো তখন ফেরিসটা বলছি ঠিক আছে তুমি যদি তোমার এই দাবির মধ্যে মিথ্যা হয়ে থাকো আল্লাহাক তোমাকে আবার ফুর বেড়ে দিক। বানিয়ে দিই এভাবে বদ করার সাথে সাথে ওই আগের মতো তার গায়ে কুষ্ঠর আগের মতো সে এখন নিশ্চয় তার সব সম্পদ তার থেকে চলে গেছে গরু গরুওয়ালার কাছে এসে বলতে ভাই আমাকে একটি গরু দাও আমি মুসাফের মানুষ অসহায় কিছু খেতে পাচ্ছি না তুমি তো এক সময় ছিলে তা পুছিলে তুমি মানুষ তোমার কাছে আসতো না আল্লাহাক তোমাকে তা থেকে পরিত্রাণ দিয়ে তোমাকে সুস্থ করে দিয়েছে অনেক সম্পদের মালিক আল্লাহাক তোমাকে বানিয়ে দিয়েছে সেও আগ আগের মানে ওটওয়ালার মতো অস্বীকার করছে যে না এগুলো আমি ধ্বংসানুক্রমে এই সম্পদের মালিক আমার বাপদাদার আম থেকে আমরা বল ব বল আমরা কি বলছো তুমি তখন ফেরেস্তা বলল তুমি যদি তোমার এই দাবির মধ্যে সত্য হয়ে থাকো তো আল্লাহাক তোমাকে মিথ্যা হয়ে থাকো তাহলে আল্লাহ ভাগ তোমাকে আগের মতো বানিয়ে দিক এ কথা বলার সাথে সাথে ওই লোকটা আবার অন্ধ হয়ে গেছে আরে ওই লোকটা আবার টাকু হয়ে গেছে তার সম্পদগুলো গুলো তার হাত হয়ে গেছে ক্রমে ক্রমে আস্তে আস্তে অন্ধ ব্যক্তির কাছে এসে দেখা বলল যে ভাই আমি তো অসহায় মানুষ তুমি তো একসময় অন্ধ ছিলে আল্লাহ ভাগ তোমাকে আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন দান করেছেন তা আমাকে যদি একটা ছাগল তোমার এখান থেকে দেও এ লোকটা বলছে হ ভাই আসল কথা ঠিক আমি অন্ধ ছিলাম আমি দুনিয়ার সব কিছু দেখার থেকে বঞ্চিত থাকতাম কিন্তু একজন লোক আমার চেহারা বাড়ায় চোখ বাড়ায় হাত দুলিয়ে দিয়েছে চোখের উপর আমি দৃষ্টিশক্তি ফিরে আসতে আমার সে লোক আমাকে ছাগল দিয়েছে আল্লাহর কারণে আমি এই এত অডেল সম্পদের আমি মালিক হয়ে গেছি এ অন্ধ লোক স্বীকার করছে অতীতের কথা সে কি করেন নাই ভুলে নাই আর বাকি দুইজন। ওরা অতীতের কথা ভুলে গিয়েছে তখনেস্ট নাগল দেওয়া লাগবে না আমি একজন আমি আসছি সেও আমি ফেরেস্তা ছিলাম এখনো আল্লাহাক আমাদেরকে আমাকে আবার তোমাদের কাছে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে তো আগের দুইজন পরীক্ষার মধ্যে ফেল করেছে ওরা অতীত ভুলে গিয়েছে যার কারণে অ্যাক্সিডেন্ট করেছে তারা আর তুমি অতীত ভুলো আল্লাহ আল্লাহাক তোমাকে অর্ডেল ছাগল দিয়েছে আমি আর দোয়া করতেছি আল্লাহপাক যেন তোমাকে আরো সম্পদ দান করে বোঝা গেল কি ন্যামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহাক নিয়ামত বাড়িয়ে দেন আর ন্যামতের না সুক্রি করলে আল্লাহাক নিয়ামত চিনি নিয়ে যায় একটা কথা স্মরণ রাখবেন যে আল্লাহ দিতে পারেন তিনি নিতেও পারেন বলেন যিনি কি দিতে পারেন তিনি নিতেও পারেন সব কিছুই সর্ব সর্বসর্বা সর্বশক্তির সর্বক্ষমতার অধিকারী দিতেও পারেন নিতেও পারেন এজন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ইতিহাস মানে অতীত কথা যারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করে ওরা হান্ড্রেড পার্সেন্ট ওরা অ্যাক্সিডেন্ট করে ওদের অ্যাক্সিডেন্ট ওদের জন্য অনিবার্য এই জন্য সব সময় আমি কি ছিলাম কি হলাম খেয়াল রাখতে হবে হজরত আবু রায়রা রাজি আল্লাহ আপনারা ইতিহাস তো সকলেই জানেন না রাস্তায় পড়ে থাকতো উন্মাদের মতো তাও মতো সিদ্দিক রাজি আল্লাহ তালান ওনাকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আবু রায়রা বলছেন ওয়ালাইকুম কিন্তু আবু রায়রা আবু বকু সিদ্ধার গায়েব জানেন না যে হে রাস্তায় কেন পড়ে আছে সালাম দি বিদায় নিয়ে চলে গেলাম দিল বিদায় নিয়ে চলে গেল কেহই বুঝলো না যে উনি কেন রাস্তায় পড়ে আছে আসলে তো অনেকদিন পর্যন্ত খাবার পাচ্ছে না কুদার জ্বালা কাহাত সহ্য করতে পারা মানুষ কুদুর ফাক সাল আলহি আসাল্লাম চেহারা দেখে এটা নবী মর্যাদা বুঝতে পারছে যে না আবহারাকে তো ক্ষুদায় পাইছে আবহারা কি খুদায় পাইছে অন্য কিছু না আবহরারা রাজিয়া তালা আলহুকে বাড়িতে নিয়ে ওনার কি আছে দাও বলছে এক পেয়ালা দুধ আছে আমার কাছে এক পেয়ালা দুধ আলোচনা বুঝতেছেন আপনারা এক দুধ তখন আপনারা যারা করতে গিয়েছেন তারা জানেন হুজুর ফা সুলাই পিছনে আসবে সোফা একবার রজার পিছনে একজাস রজার সাথে এটা পৃথিবীর সর্বপ্রথম সোফা মাদ্রাসা গরিব ছাত্ররা সেখানে পালায় করতো ওদের মধ্যে ছিল একজন আবু রায়রা তাল আবু রায়রা যে আল্লাহ বলছে তুমি ওই সোফাওয়ালা যারা সোফাতে বসবাস করতেছে ওরা ছিল সত্তর জন তো ওদের কি নিয়ে আসো বাসায় দুধ হচ্ছে কয় পেয়ালা এক পেয়ালা তো তুমি ওদের কি নিয়ে আসো তো আবু হাইরা রজি আল্লাহ তালা চিন্তা করলেন হাইরে এক পেয়ালা দুধ মাত্র মনে মনে খুব আনন্দিত যে এক পেয়ালা দুধ আমি খাবো আমার ফ্যাট দুরবে কিন্তু আল্লাহ নবী বলতেছে ওদেরকে নিয়ে আসার জন্য এক পেয়ালা দুধ আমি কি খাবো ওদেরকে কি দিবি নবী বলছেন ওদেরকে ডেকে নিয়ে আসে হুজরাম ওবারকে আসার পরে আল্লাহ নবী আবু হাইরা রাজি আল্লাহ তাল্লাহ বলছেন দাও এই সত্তর জনকে এক এক মাথা থেকে শুরু করা সকলকে দুধ খাওয়া তবে দুধের ঢাকনা উল্টাতে পারবে না ফেলার ঢাকনা উল্টাতে পারবে না চিন্তাগুলো কি রে যদি আগে আমার কথা বলতো যে আগে তুমি খাও তারপরে সত্তর জনকে খাওয়াত সেটা হলেও তো হইতো কিন্তু নবী বলতে ওদেরকে দিয়েই শুরু কর আর ঢাকনা উল্টাতে নিষেধ করছেন ওদেরকে থেকে একবার সত্তর জন সে তৃপ্ত সহকারে দুছেন সোহান ছিল আল্লাহ নবীর মজুদা আব্বাই আর রসুল্লাহ তুমি খাও আওয়ার পরে দাও পেয়াল আমাকে দাও আল্লাহ নবী পরিত্ত সহকারে একবারে সেগুল সায়ের দুধ পান করেছেন যে আবু রায়রা তিন দিন পর্যন্ত নাখে খেয়ে জ্ঞান হারিয়ে ফেলতেন রাস্তার উপরে পড়ে থাকত এক তিনি মিশরের গভর্নর রেশমি কাপড় দিয়ে রেশমি রুমাল দিয়ে শ্লেষমা শ্লেষমা পরিষ্কার করে নাকের ময়লা পরিষ্কার করে রেশমি কাপড় দিয়ে মিশরের গভর্নর মিশরের লোকসমাগম সমাগম যেখানে বেশি তিনি এক ভোজা লাকড়ি নিয়েছেন মাথায় এক ভোজা লাকড়ি মাথায় নিয়ে ও যেখানে লোক বেশি ওই দিকে সুটছে ওখানে গিয়ে বলছে সে হট আমিরুল মুসলিম আর রাহা হাই হট আমিরুল মুসলিম আর আহা হয় তোমরা পদ দাও পদ দাও পথ ক্লিয়ার করো আমিরুল মুসলিম আসতেছে আরে এই আওয়াজ শুনে মানুষ এভাবে তা কি দেখলো হাইরে আবু হরাই জেলা তালা আমাদের মিশনের গভর্নর স্যার আপনার মাথায় কি বোঝা তো হইত আপনার আমাদের একজন প্রধান গভর্নর আমাদের আবু হরাইরা যে আবু হরাই তিন দিন পর্যন্ত নাকে খেয়ে রাস্তায় পড়ে থাকতাম এত অভাবী সংসার আমাদের ছিল কোন খাবার ছিল না আর সে আবু হরাইরা আল্লাহর নদীর জুদ্ধার বরকথে গভর্নার আমার নকশ এখানে মোটা হয়ে যেতে পারে নকশ কি শিক্ষে দিতেছি যাবে না যারাই ভুলবে তারাই তাদের জন্য অনিবেদ্য আল্লাফা আপনি কি ছিলেন আপনাকে আল্লাহাদ সম্পদ ছাড়ি বানিয়েছেন ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই লিখেছেন কাতরতে মাল शिक्षा जेसम तुने अमर तीनटे कथा देपद शिक्षा जेसम सुस्थता शारीरिक सुस्थता और तुनेमर दीर्घायु दीर्घ हाय तीन जिन बहुत बड़ परीक्षार जिस बहुत बड़ा की परीक्षार जिस उदिक सम्पद शारिकस्थता दीर्घ हाय এই তিনটে বস্তুর কারণে মানুষ ডাদার হয় মানুষ নষ্ট হয় বরবাদ হয় এই তিন বস্তুর কারণে কি কন এই তিন বস্তুর কারণ মানুষ নষ্ট হয় না এজন্য জন্য যাদেরকে আল্লাহ সম্পদ বানিয়েছেন আমি কি ছিলাম কি হলাম অতীত ভুলে যাবে না অতীতকে স্মরণ করে আপনাকে চলতে হবে আলী রহমতুল্লাহ লিখেছেন আল্লাহাক যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত দেখো তোমাকে সম্পদ দিয়েছেন প্রয়োজনের অতিরিক্ত আমাদের দেশে সমাজে এমন হাজার লোক পাওয়া যাবে কয়জনের অতিরিক্ত সম্পদ আছে পাওয়া যাবে কিনা হাজার নয় লক্ষ লক্ষ লোক পাওয়া যাবে কয়জনের অতিরিক্ত অলস টাকা বলো অলস টাকা ব্যাংকে পড়ে আছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে জায়গা জমি অপ্রয়োজনীয় অনেক সম্পদ আমার কাছে চলে আসতে যখনই তোমার প্রয়োজনের অতিরিক্ত কোন সম্পদ তোমার কাছে আসবে তখন তোমাকে বুঝতে হবে যে অতিরিক্ত আমার নয়। আল্লাহ আমাকে দিয়েছে অন্যের জন্য। আমাকে দিয়েছে কি অন্যের জন্য কারণ তোমার যেটা প্রয়োজন সেটা তো তোমাকে দিছে তো প্রয়োজনের অতিরিক্ত যেন আসছে তোমাকে বুঝতে হবে এটা আমার নয় এটা অন্যের জন্য আল্লাহ পাক আমাকে দিয়েছে ওই যে রমজানে বলেছি আপনি যদি আপনার কেশিয়ার কে টাকা দিয়ে বলেন অমুখকে দশ হাজার অমুখকে পঞ্চাশ কেশিয়ার দিতে বাধ্য থাকবে কি না আমরাও কেশিয়ার আল্লাহ আমাদেরকে কেশিয়ার বানাইছে দম দান করে আমরা আল্লাহর কেশিয়ার আল্লাহ কো দিচ্ছে যে এগুলো তোর প্রয়োজনের এগুলো তোর কাছে রাখ আর এগুলো অতিরিক্ত ওকে দান করো ওকে দান করো ওকে দান করো এটা আল্লাহ শিক্ষা দিয়ে দিছেন বলে দিছেন আমরা কেশিয়ার মাত্র অন্য কিছু না আল্লাহ ন্যামতের শুক্রিয়ায় করলে আল্লাহাক নিয়ামত বাড়িয়ে দিবেন আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একজন বাদশাহ ছিল সুলতান মাহমুদ তিনার একজন গোলাম ছিল আয়াজ আয়াস আয়াস মে খাড়া মাহমুদ ও আয়াজ না কুই বন্দা রাহা চাকর বাকর কিন্তু আয়াস থেকে না এত বেশি ভালোবাসে কোতহল জাগলো ওদের ভিতরে এই ছাপা কোতহলের বিস্ফোরণ ঘটেছে একদা জিজ্ঞেস করলো ওনার সুলতান মাহমুদকে যাবো না আপনি ওকে এত বেশি ভালোবাসেন আর আমাদেরকে একটু দূরে রাখেন তার কারণ কি দেখবেন অনেক কর্মচারী অনেক অধীনস্থ মালিকের কাছে অত্যন্ত বিশ্বস্ত হয় মালিক অন্যান্য অধীনস্থ একে বেশি ভালোবাসে গোপনে তাকে কিছু হাদিয়াও দেয় যেকে আমাকে ধরে রাখতে হবে যেহেতু এর দ্বারা আমার অনেক কাজ হয় অনেক প্রতিষ্ঠানে দেখবেন আমার হিংসা আসলো ভিতরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একটি তিতা ফল তিক্ত একটা ফল চাইছে ফল ফল চেয়েছেন ফলটাকে তিনি টুকরো টুকরো করে প্রত্যেক অধীনস্থকে দিয়েছেন যে তোমরা খাও আয়াস তাকেও এক টুকড়া তিক্ত ফল দিয়েছে যে খাও সবাই যখন মুখে দিয়েছেন দেওয়ার সাথে সাথে তিক্ত ফল মুখে দেওয়ার মতো না সকলেই নিক্ষেপ করে ফেলে দিয়েছে মারতে চাই আমাদেরকে কি দিলেন আপনি দিতেন দিতেন একটা মিষ্টি ফল দিতেন আমরা খাইতাম সকলে আপনি তিক্ত একটি ফল আমাদেরকে দিলেন কিন্তু আয়াস অত্যন্ত আনন্দ সহকারে পূর্তির সাথে সেটা কথা খাইতেছে অন্যান্য অধীনস্থ কি বলে এটাকে ফেলে দিয়েছে কিন্তু আয়াস খুব আনন্দের সাথে তিক্ত ফলটা কি খাইছে সকলকেই ডাকলো আসন গ্রহণ করার পরে জিজ্ঞেস করলো তোমরা ফলের টুকড়া তো ফেলে দিয়েছ আর আয়াস তুমি খাচ্ছো তার কারণটা কি ওরা বলছে যে যাবো না তা মুখে দেওয়ার মতো না তাহলে আয়াস তুমি খাচ্ছো কেন তো যাবো না আপনার এই হাত দিয়ে মিষ্টি ফল আমাদেরকে দিয়েছেন কি ফল এই হাত দিয়ে আমাদেরকে হাজার হাজার দিন আপনি মিষ্টি ফল দিয়েছেন আমাদেরকে আর ঘটনাক্রমে আজকে তিতা ফল দিয়েছেন তাতে সমস্যা কি এত দিন তো দিয়েছেন মিষ্টিফল আর একদিন তিতা বল দিছেন অসুবিধা কি আপনার ওই অবদান তো বলে যাবে না কথা বুঝছেন আপনারা এতদিন দিছেন কি এ হাত দিয়ে মিষ্টি বল আর এ হাত দিয়ে একদিন তিতে বলেছেন তো সমস্যাটা কি অসুবিধা কি এটাও খেয়ে নিচ্ছে আল্লাহ জালাল উদ্দিন রুমি রহমদুল্লাহ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আয়াজ মতো আল্লাহর নামতকে একটু স্মরণ করো যে আল্লাহ তোমাকে অগণিত অদেল শব্দ অদেল নামত তোমাকে দিয়েছে হঠাৎ একদিন দেয় নাই আর হঠাৎ জ্বর আসছে তুমি শেখায় চতেছ আল্লাহর দরবার ছেড়ে অন্য জায়গায় চলে গেছো ক না আয়নি সুলতান মাহমুদ গজ নদীর দরজা ছাড়ে নাই তিক্ত ফল পাওয়ার পরেও আগের কথায় স্মরণ করে যে তোমাদেরকে আল্লাহ নিয়ামত দেওয়ার পরে ঘটনাক্রমে যদি কোন বিপদ চলে আসে ওই আগের নিয়ামতকে ভুলে যাবে না আল্লাহর দরবারকে ছাড়া কি যাবে না আল্লাহর নামে কারো কাছে শেখায়ত করা যাবে না কিও কেমন আছো আরে ভাই কি অসুস্থ একটা গালেরি কদা বা না অসুস্থ আল্লাহ আরেনি দেখছে অবস্থা এমন একটা ঈদ এগিয়ে অসুস্থ হয়ে গিয়েছি আমরা বুঝিনি এতে যে আল্লাহর নামে ওই লোকটার কাছে অভিযোগ পেশ করছে কথা বুঝছেন নাকি আপনারা কি করছে অভিযোগ পেশ করছে না এত অসুস্থ বানাইছে কে সবাই কন কে বানাইছে কথাটা করতেছে আল্লাহর নামে কি দিতেছে এতে আচ্ছা আল্লাহর নামে কোন লোক অভিযোগ দিই এতে শান্তি হইবনি এতে শান্তি এই জন্য এই রোগ আছে কার পক্ষ থেকে সবাই বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কাউকে বলা যাবে না কেমন আছো বাস আলহামদুলিল্লাহ কি বলবো রিক্সাওয়ালা রিক্সায় বসে জিজ্ঞেস করলাম একদিন ভাই আপনি কেমন আছেন এত সুন্দর করে রিক্সাওয়ালা আলহামদুলিল্লাহ বলছে আপনারা অবাক হবেন আমাদের মুখ দিয়ে এত সুন্দর করে আলহামদুলিল্লাহ বের হয়নি কখন রিক্সাওয়ালা রিক্সা চালা আজুর আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা গজন আছে সাতজন হজুর মা আছে বাপ আছে খাই দিচ্ছে আলহামদুলিল্লাহ এখানে রিক্সাওয়ালা আর আপনাদের গেলে কেমন আছেন হেতে একবার এমন হতা হতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালোবাসি আল্লাহ কি বলি হ্যাঁ শকর কয়েক প্রকার আছে একটা হলো শুক্রের লিসানি মুখের শুকর সেটা হবে আলহামদুলিল্লাহ যেই বলে জিজ্ঞাসা করে কেমন আছেন আলহামদুলিল্লাহ বলবো আমরা কি বলবো আগে আলহামদুলিল্লাহ এ শব্দটি বলবে কি তবে পেয়েছি মুসা আল্লাহলাম আল্লাহর দরবারে যাচ্ছিলেন অনেকগুলো হাঁসের সঙ্গে দেখা হাঁস জিজ্ঞেস করছি হাঁস আমি তো আল্লাহর কাছে যাচ্ছি কি চাও তোমরা তো আল্লাহর কাছে বলবেন যে বৃষ্টি কবে আল্লাহ না দিল করবেন আমাদের জন্য কারণ হাঁসে তো যদি পানি না থাকে হাঁসের খাওয়ার তেমন একটা ব্যবস্থা না এটা চরয় পানির উপরে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে ওরা কষ্ট পাচ্ছে তো বলছে আল্লাহকে বলবেন যে বৃষ্টি কবে দিবে আল্লাহাক মুসালে ছিলাম আল্লাহর দরবারে যাওয়ার পরে যাবতীয় কাজকর্ম সেরে আল্লাহকে বলছে আল্লাহ হাঁস বৃষ্টি কবে দিবেন বলছে হাসদেরকে বলিও যে চল্লিশ বছর ঘর কয় বছর ঘর মুসালে ছিলাম হাসগুলো রে তোকে তো খারাপ যায় কি সে হুজুর বৃষ্টি তো আয়তন কবে এক হুদুর আগামী বছর কয়ে বছর বল হাঁসের জবান খুলে দিছে হাসে কে আলহামদুলিল্লাহ কে কোছে এই যে হাসক চল্লিশ বছর পাঁচ নিয়ে আনন্দ এলাকা কদিন পাচ্ছে হাঁস জামাই পডা আলির তো দূরে শুরু হয়েছে এতে কত মুজে হলা চল্লিশ বছর পরে বৃষ্টি দিবে কিন্তু হাঁসে বলেছে আলহামদুলিল্লাহ ওরা সাথে সাথে বৃষ্টি না হওয়া শুরু হাই হাই মুসালাম কুছে চল্লিশ বছর পরে আইব বৃষ্টি আছে এখন মুসালাম কি হাঁসের কাছে সত্যপাতি রয়েছে না মিথ্যা হয়েছে আর মিথ্যু কই গেছে আল্লাহ আল্লাহ আপনি তো আরে মিথ্যপাতি বানাই দিলেন আপনি বলছেন চল্লিশ বছর পরে আইবো আর এখন যে বৃষ্টি আয় পড়ছে তার কারণটা কি প্রথম করলে কয় রে যে সুন্দর করে আলহামদুলিল্লাহ কেছে যে সুন্দর করে কি তো এদের নামে সাথে সাথে বৃষ্টি দিয়ে দিচ্ছে এদের আলহামদুলিল্লাহটা আমার কাছে খুব ভালো তো হাসতেছে লিসে আনি জিজ্ঞাসা করলে কেমন আছেন কি বলবেন সবাই বলবেন এই তারা খুশি অবস্থায় খুশিতে এবং দুঃখে আল্লাহর প্রশংসা করে আল্লাহর কি করে করলে আলহামদুলিল্লাহ সবাই আমরা আল্লাহ হজরতালাম কি ধারণ আপনাদের নবীদের রোগ হয়েছে কিনা দু একজন ঘটনা জানেননি হজরত আইব আলাহালু আসসালাম কত জলিল কদর সতেরো বছর তিনি আর পুরা দেহে শুধু জিব্বা আর কলম এই দুইটা অঙ্গ সুস্থ ছিল আর প্রতিটি অঙ্গর মধ্যে পোকা তোরে গেছে পোকা ফোকা পড়ত নিচে পড়ত তিনি ফোকাটাকে আবার তুলে ওই থত স্থানে বসিয়ে দিতেন আর বলতেন কিরে বেটা পরশটা তোকা আল্লাহ পাকা আমার খাদ্য বানাচ্ছে খা দাম বনে চায় খা খেপা ছিল জিব্বা বাস সব সময় জিব্বে দিয়ে আল্লাহ জিকির করত আল্লাহর কি করতো সারা শরীরে পোকা দৌড়ে গেছে আল্লাহর জিগির করত আমরা তো মশি টসি থাড়ে কত গজব যে আল্লাহরে হ্যাঁ সারা শরীরে পোকা দৌড়ে গেছে রাহা পরীক্ষা করেছেন আল্লাফাক নবীদেরকে আসাদুল না বলাম আল আমি হনসাল অত বড় বড় বিপদের সম্মুখীন হয়েছে নবিরা আইউব আলাহ ইসাল্লা সালাম বছর কোন কোনো রেওয়াজটা আছে সাত বছর সারা শরীরের পোকা ধরে গেছে ওনার স্ত্রী বাল বাচ্চা অনেক সম্পদ ছিল আস্তে আস্তে সব হাতছাড়া হয়ে গেছে একটা স্ত্রী ছিল মাত্র লাইয়া এই ছিল হজরত ইসুফ আলাহিসামের মেয়ে ছিল অথবা ইসুফ আলাহিসামের নাতিন ছিল রেওয়াজ ভিন্ন আছে যাই হোক উনি রুজি জোগাড় করে দামার জন্য ওষুধের ব্যবস্থা করত খাবার ব্যবস্থা করতো মানুষ করে চলে আসে কারণ যেন আপনাকে কি করে আপনার আল্লাহর কাছে দোয়া করেন অসুবিধে আইবুলাইসলাম কে সত্তর বছর পর্যন্ত আমার শরীরে কোন রোগ দেয় নাই কয় বছর সবাই বলেন কয় বছর সত্তর বছর আমি সুস্থ ছিলাম আমার অনেক সম্পদ ছিল মাথা ব্যথা নাই। আর সত্তর বছর কি আল্লাহাকি আমার কাছে লাগে, আমার কাছে কি কি আমাকে নিয়ামত দিয়েছে আমি এই নিয়ামতের মোকাবেলা এই অশান্তিটা কিভাবে ভুলি আল্লাহর শুক্রিয়া দেখে যাই হোক আমার ভাই আল্লাহাক উনাকে সুস্থ করে দিয়েছেন আমরা নবীদের থেকে বড় না যে যত বিপদেই পড়ে না কেন কি বলবো জিজ্ঞাসা করলে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ নবী তাহাজের জন্য উঠছেন তাহ্জোত পড়বেন উনার সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীর উঠে গেলেন আল্লাহ নবী তা পড়ে মসজিদে চলে গেছেন মহিলারা তো আর মসজিদে যায় না উনি ওই বিছানায় বসে জিগিরাফকার করতেছে করতেছে। আল্লাহ মসজিদে গিয়েছেন ইমামতি করার পর জিগির আফকার করেছেন এবং নবিরা আদব ছিল করতেন নসিহত করেছেন এসরাকের নামাজ করেছেন নয়টা বেজে গেছে নয়টা ওই যে ফজরার আগে মসজিদ হুজরা থেকে বেরিয়ে আসছে নয়টা বেজে গেছে নয়টা বাজার পরে যখন হুজরা মোবার আবার গিয়েছেন যাওয়ার পরে দেখলো ওই জুয়াই যেভাবে মুসল্লাতে বসা ছিল এখনো ওইভাবে তিনি মুসল্লাতে বসা করতেছে এটাই মুসলমানের নারীদের বৈশিষ্ট্য কোন মুসলমানের মেয়ে হজরের টাইম মহাজন যখন আদান আদান দিবি ঘুমিয়ে থাকতে পারে না উঠতে হবে টাকু উঠতে হবে বাল বাচ্চাকে জাগ্রত করে নামাজের জন্য তাল কিন দিতে হবে তেলাবাত করতে হবে বর্তমান একশো হাজার হাজার ফ্যামিলিতে দেখবেন প্রজনন আমাদের মহিলারা গুম থেকে উঠে না দেখবেন অথচ কি ছিল মহিলাদের আদর্শ তা নয়টা বাজে আসলো মসজিদে আরে হুজরা তেলা তিনি করতেছেন জিজ্ঞেস করলো আমি যে ফজরের আগে তোমাকে দেখেছি মুসললায় তুমি কি এখন ওই অবস্থায় আছো এয়ারসুল আল্লাহ আমি এখনো অবস্থায় আছো আমি জিজ্ঞিরাসকার করেছি আল্লাহ নবী বলছি শুনো তোমাকে একটি দোয়া শিক্ষা দিবো আমি দোয়া ওই দোয়াটা যদি সকাল এবং সন্ধ্যার তিনবার করে পড়তে পারো কিশোনার ওলার কথা শুনতেছেন না সকাল এবং সন্ধ্যার তিনবার করে পড়তে পারো তার জন্য সময় থেকে নয়টা পর্যন্ত যত আবাদত করেছ এর থেকেও বেশি সবাব আল্লাহাক তোমাকে দাঙ করবে একটা দোয়া কয়বার সকালে তিনবার বিকেলে এই দোয়াটাই বলবো বলবো দোয়াটি বলবো বলেনা অনেকের দাঁতটা ভাঙি যার কিন্তু লক্ষ্য করি আমরা কষ্ট করিলে হরেন অসুবিধে নাই छोट एक दोआाटी जी सकाल तीन बार पढ़ते पर हजर नामज पढ़े और मागरीबे नाम जदि तीन बार पढ़ते ওই যে ফজরের আট থেকে নিয়ে নয়টা পর্যন্ত যত আবাদত করেছে যে সব পেয়েছে তার থেকে অধিক সবাব আল্লাহ হবে আপনাকে দান করবে এই জন্য আমার ভাইরা আজকে এটাই আপনাদেরকে শবক দিয়ে যাচ্ছি যে সব সময় আমরা আল্লাহর প্রশংসা করবো সুভান আল্লাহ আদাদাখল সুবাহ আল্লাহ অবেল আল্লাহ এই পৃথিবীতে যত মাসলুক আছে তত মাসলুকের পরিমাণ আপনার প্রশংসা করতেছে অবে বলার আমার সময় নেই এই পৃথিবীতে কি পরিমাণ মাসলুক আছে ইনশাল্লাহ আল্লাহাক সুযোগ দিলে সামনে সপ্তাহে বলবো এই পৃথিবীতে কি পরিমাণ মাসলুক আছে আগামী সপ্তাহ বলবো তো এই দোয়াটি আল্লাহর প্রশংসা সম্বলিত দোয়া আমরা সকলেই ফজর পরে তিনবার মাঘরির পরে তিনবার করে দিব যদি কোনো ভাই শিখতে চান নামাজের পরে লেখি নিতে পারেন বা হুজুরেরা আছেন ওদের থেকে আপনারা দোয়াটি শিখে নেবেন সবাই পড়বেন একবারে ছোট দোয়া সুভানিহিদি অমিদা তিহি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে প্রত্যেক কাজে আল্লাহ ফাঁকের শুক্রিয়া আদায় করার তৌফিক দান করি যারা সুনোধ পাবেনি সারা সুনোদ